আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি شرور أنفسنا ومن سيئة بأعمالنا من يهدي الله فلا ظل له ومن يهدله فلا هذي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدينا وسندنا وحبيبنا ومن لا محمدن عبد اللهم صل على যাতে <s> আত্মার যে সমস্ত রোগ আছে সেই রোগের সংশোধন যে পদ্ধতি বা রোগগুলোর ধরন তার থেকে বাচ্চার উপায় সে সম্পর্কে আলোচনার কথা কারণ ভেতর নষ্ট হয়ে গেলে মানুষের বাচ্চার আমার টুকরা আছে এটা নষ্ট হয়ে গেলে সব নষ্ট তো অথবা এটা ওষুধ বোঝানোর জন্য কলমের কিছু আফল আছে কিছু বিশ্বাস আছে কলমের কিছু কাজ আছে এগুলো যদি নষ্ট হয়ে যায় তাইলে মানুষের বাড়্যিক যে আঙুলোর ভিতরে জিনিস সেটা হচ্ছে মানুষের প্রকৃত ইমা যদি ভিতরে শিল্পের বিশ্বাস থাকে কেউ যদি শিল্পী আলম করে শিল্পের উপর করে না বুঝার কারণে প্রথম পজিশনে তো তারপর শুধুমাত্র কোনো फायदा নেই তাহলে সূরা ইসরাহ দরিয়াত کریم এই জন্য এটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর স্পট এখানে এই সারাদিন বাংলা পাঁচবার নামাজ পড়তে চাইলে তার প্রতিদিন পাঁচ বেলা তার পেছনে লাগা যদিও শতাংশ হয় না একশো যায় তারপরে তার পেছনে প্রতিদিন তাকে পাঁচবার দশ বসা দিয়ে নামাজ থেকে বিরত রাখা এটা না করে যা জনতা হয় যে তুমি নামাজ পড়ো পাঁচবেলা কেন তুমি সারা রাতা হাত পড়ো সমস্যা নাই কিন্তু তোমাকে তাই তোমার এই সারা জিন্দিগির বলা হয় এই জন্য কি করে শিখ করা যাবে এটা তার মেহনতের চূড়ান্ত জায়গা কারণ তার টার্গেট হচ্ছে আমাদের সকল এখানে মুসলমান না শয়তান ছিল মুসলমানদের সৈত না শয়তান না আমার জাতির সহ দু दुश्मन के दुश्मन हिसाब से माने ना कारण तुम्हें एक दुश्मन बोल दिया और तुमी शकत करोगे ना के घर आक्रमण करोगे उनके शक की इन्ना नायाबुल हिजबा यकुमु मिन اصحابस सईद शैतान ता दलवे के जहन्नम पहुंचना जहां कभी আর মানুষ চূড়ান্ত ভাবে যখন আমি যখন হবে যখন সেদিন অবলম্বন করে নাই এটা বারবার আপনাদেরকে বলি আপনি না যে আমি সিডি করব আমি মূর্তি পূজা করবেন আমি করব আমি আগুনিক শান্তি পূজা আমি করব আমি মন্দিরে গেলে কারণে আমি শৈতান তুই বল যে ফটনের সময় তুমি নামাজ না পড়ে সূর্য কোথা অপেক্ষা করো সূর্য হইলে সূর্যের পূজা করা তুমি দিন শুরু কথা সন্তান জিন্দি করবেন অসম্ভব কারণ করা আল্লাহ ছাড়া মুসলমান কারো করতে পারে না তার ক্যালিমা এটা তার আগে তার চেতনা বিশ্বাস এই কর্মার স্বীকার করে স্বীকৃতি দিয়েই তো সাব্যস্ত করেছে আল্লাহ মুসিদায় খ্রিস্টানকে আল্লাহর বেটা সাবস্থ করে তিন মামুদের এক মাহমুদ সাবস্থ করে তারা শ্রী করে ফেলেছে তাদেরকে মুশ্রিক বানিয়েছে এক পদ্ধতিতে যারা বিভিন্ন ধর্মাবলম্বী তাদেরকে শিফ করা এক পদ্ধতিতে আমি আপনি যদি ওই অপেক্ষায় থাকি যে আমাকে ওই শয়তান চেষ্টা করতেছে মন্দিরে নিয়ে মুশ্রিফ বানাবে তারপর আমি মুশ্রিক ক্ষমতা না তাই ভুল এটা ভোল আমি ভোলে আছি আমি ভোটায় আছি সেখানাবে নানান পদ্ধতিতে আজকে প্রচন্ডে আসছে আর্িদার বিষয় সেই হিসাবে কথাটা বলা এই দিনটা আসলে আমি খুব আতঙ্কিত থাকি ব্যক্তিগতভাবে খুব আতঙ্কিত থাকি সে দিনটা হচ্ছে আসছে পয়লা বৈশাখ খুব কাছাকাছি চলে আসছে চোদ্দের শৈমি বৃহস্পতিবার সম্ভবত চোদ্দ এপ্রিল আপনারা জানেন ভাবে আমি খুব আতঙ্কিত থাকি ব্যক্তিগতভাবে কারণ আমি দেখি আমার নিজের থেকে সামনে থেকে আমি উপলব্ধি করি এমন ব্যাপক হরে মুসলমান আর কোন অনুষ্ঠানে শিক্ষকের মিঠে যেগুলো না বললে কি হয় আরে ভাই বলারি বলবো এই জিম্মারি আদায় प्राणा क्योंकि आलिम तो करना যে কালিমার জন্য আমার নবীর রক্তপাত হয়েছে যে কালিমার জন্য আমার নবীর দাঁত আর মাড়ও শরীর হয়েছে যে কালিমার জন্য আমার নবীর চেহারা বরাবর ক্ষতবিক্ষত হয়েছে যে কালিমার জন্য সাবে ইকরাম জীবন দিয়েছেন যে কালিমার জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হু সাইয়্যিদু শুহাদা টুকরা টুকরা করা হয়েছে হামজাকে जीवन बाजे चुप थी तो बोला जिम्मेदारी का जंगी बोलें सन्त्री के तु तु भाई, अपने के दावा, तो भाई… क्षमता हाँ रास्ता दी रसुलिस আপনি যাই মনে করেন আমি বারবার করি আমি আপনাদের কারো ছেলে কারো সন্তান কারো ভাই কারো আপন কার আপনাদের সাথে আমার রক্তের সম্পর্কের চেয়ে কোন অংশে কম না এটা ইমানই সম্পর্ক আপনি মুসলি এই ইমানই সম্পর্ক এই ইমানই সম্পর্কের টাকা দেয় নিজের জীবনের আপনার সামনে কথা তুলে পৌঁছাইতেছি এটা আমার ইমানের কারণ বড় স্বার্থপথ বড় স্বার্থপথ নিজের স্বার্থ দেখতেছি আখরাতের স্বার্থ দুনিয়ার এই ভোটবিলাস কয়দিনের জন্য আসছি এখানে আর কয়দিনই থাকবো মরেন আমার হবে যদি আল্লাহর রাস্তায় কিছু করার কারণে হয় যদি আল্লাহর রাস্তায় হাত কথা বলার কারণে হয় এটা তো আমার জন্য চরম সৌভাগ্য আমি বলি মোহাম্মদ রসুল্লাহ একটা সুন্দর পালন করছি আল্লাহ রসুলের জন্য বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ রসুল বক্তব্য হয়েছেন আল্লাহ রসুল কষ্ট পেয়েছেন আমিও কষ্ট পাবো আল্লাহ রসুল গালি খেয়েছেন আমিও গালি খাবো এটা তো আমার জন্য চরম পাওয়া এত আমার সমস্যা আপনারা যারা হিতাকাঙ্ক্ষী গাড়ায় না শুধু দোয়া করেন আল্লাহ তারা যেন দুনিয়ার কোন স্বার্থ না রেখা কেবলমাত্র মাওলাকে খুশি করার জন্যে এই জবানটা চালু রাখবে যখন মনে হবে আল্লাহ তারা যখন জানবেন বুঝবেন যে এই জবান স্বার্থের জন্য কথা বলে তখন আর আমরা দরকার নাই মাওলার তখন ছুট তোমার গোলামি করতে চাই আর কারোর কাছে কিছু বলতে চাই না যতক্ষণ পর্যন্ত উদ্দেশ্য থাকবে আল্লাহকে রাজি করা দুনিয়ার কোন মানুষ সময় কথা করতে না পারে আমি তো সেই বন্ধের গোলামি আমি সেই রবির হোলামি করি আমার রবির উপর আমার আস্থা আছে আপনাদের ঠাকুর বানা থাক আমার কথা মহাতার ভা একদম প্রাণের কথাগুলো বলি আপনাদের ভাই ইচ্ছা আপনাদের ভাই আমি আপনাদের ইমানুঝল আগেই বলুন আপনার চেতনায় পারে কিন্তু আমার ইমানের চেতনায় লাগে এই আমি বলি চেতনায় লাগতে পারে আপনি মসজিদে আসছেন আপনি মনে আপনি মসজিদে মুসলমিন মুসলমান আমার আর কেমন বলি তোমরা অনুসরণ করো যে কোন দিকে ভাতর ইউজ করতে হবে সেটা শুরু করেছে म करीब निर्दिष्ट क्षेत्र शिखा नाबसा शिखा पारिवारिक जीवन शिखाई মুসলমান তোমার নবীর মধ্যেই তোমার জন্য উত্তম আদর্শ তুমি কাকে আদর্শ মানুষ হে মুসলমান আজকে তুমি গেঞ্জি বলো তোমার গেঞ্জির মধ্যে রবীন্দ্রনাথের সঙ্গে তুমি গেঞ্জি পড়ো তোমার মধ্যে ওই নজরের ছবি বিভিন্ন খেলোয়াড়ের ছবি তুমি তাকে আদর্শ হয়েছে। তো তুমি চুল কাটতেছো কাটিং করতেছ খেলোয়াড়ের কাটিং এক নায়কের কাটিং সেখানে বিভিন্ন ছবি লাগানো দেখানো হচ্ছে তার স্টাইলের চুল কাটা হবে অথচ তুমি কালীমা বিশ্বাস করো তুমি যা সেখানে বলতে পারো নাই আমার চুলগুলোকে তুমি দেখা তুমি সেটা চিন্তা করো না তুই ওই যে বিএসআর অনুষ্ঠানগুলোতে যাচ্ছ কমিউনিশনটা তুই তাদের সিস্টেম তুমি তোমার এইখানে তুমি পারো না তুমি মুখে মুখে ক্যালিমা পড়েছ দিল থেকে ক্যালিমাকে প্রবল করতে পারো নাই এই জায়গায় আমাদের কথা যে তোমার মুখে মুখে যে ক্যালিমা করেছ ভাই দিলে দিলে ওই কালিমা ভার তুমি হয়ে ওই কালিমা আমি তো সেই জানলাতে যেতে চাই সেই জানালে যেতে হইলে মুখের কালিমাটাকে অন্তরের কালিমা বানাইতে হবে মহতারা সেই জন্য ওই যে বললাম এই বৈশাখটা আসলে আমি বলো কোনটা ঠিক ঠিকঠাক কথা আমার সব কিছু বাংলা আমি বাংলায় জন্ম নিয়েছি বাংলা মাটি আমার সন্তান সব অথচ আমি যদি কিছু বিরুদ্ধে কথা বলি এখন আমাকে বানাই দেবে পাকিস্তানি না আপনি পাকিস্তানকে যতটুকু ঘৃণা করেন রাষ্ট্রীয় কারণে আমি তার চেয়ে বেশি করি না আমি ইমানের কারণে কারণ কারণ হচ্ছে আজকে বাংলাদেশে শিড়ি আট যে সমস্ত অঞ্চল থেকে আসছে সাপ্লাই হয়েছে আমদানি হয়েছে আর অন্য কোনো হচ্ছে ইরান হয়ে পাকিস্তান হয়ে বাংলাদেশে আসছে এই জন্য আমরা বিশ্বের কারণে বিশ্বাস কারণ শিড়ার কারণ ইমানই চেতনা এটা আমার অন্য কিছু না তারা মাঝে কাজে আপনি মনে করেন না আপনাকে দিনের কথাগুলো বললে আমি ভিন্ন কোনো রাষ্ট্রের দালালি করতেছি আমি দালালি করতেছি আমার আল্লাহ আল্লাহ কথাগুলো মনেছেন সেই কথা আপনি আমাকে না আল্লাহ যে সম্পর্ক আপনার যেমন আপনারাই মনে করেন আল্লাহ মানুষ আমাকে ভুল মনে না করে আল্লাহ আল্লাহ আপনি জানেন আল্লাহ সাথে আমার তো কলিজা জানা না আমার এই মহল্লায় একজন মানুষ আমার বিরোধী নামাজ পড়ে নামাজ পড়ে আবার সেব ওই জবাব দিতে পারব না আমার সে ভরসা নাই সেই কারণে বলি আল্লাহর জীবনকে ফালাইহলা তুমি আমাকে মাত করে ভালো ছিলাম ওই ভরসা এই কথা বলি আলহামদুলিল্লাহ মহতার মাহাজি আবার কি কথায় যায় ওই যে বৈশাখ আসলে আমি আতঙ্কিত হয়ে যায় কেন আজকে চেতনায় নামে শৈতান খুব খেয়াল করে না বুঝবেন না ভুল বুঝবেন বলেছি চেতনায় নামে কিন্তু তারা মসজিদ পানো সে ছেড়ে দিলাম রহমতুল্লাহ বলেছেন শয়তান এমন এক শত্রু যার সাথে বন্ধুত্ব করেও আপোষ যায় না সয়তান এমন এক শত্রু যাকে ঘুষ দিয়েও আপোষ করা যায় না শয়তান এমন এক শত্রু যার সাথে ভালো আচরণ করেও আপোষ করা যায় না হচ্ছে লাঠি জিকির করবেন শয়তান বাদ দিলেন শয়তান এই বৈশাখকে অন্যতম একটা চক্রান্ত হয়ে গেছে আপনি বৈশাখ উদযাপন করেন মনে করেন কিভাবে করবেন আপনার পরিচয় আপনি কিন্তু আপনার পরিচয় আপনি কালিমা ভাল হয়ে যাওয়া দুইটাকে একসাথে হাফ হয়ে এক একদিনের জন্য হাফ হয়ে যায় আপনি কোনটা জীবনটা আপনি এক আপনি যেমন বাংলায় কথা বলেন আপনি আপনি বাংলায় কথা বলেন আপনি কালিমাওয়াল এই দুইটা জিনিসকে আলাদা করে দেন আলাদা করলেই মুসলিম দিয়ে শয়তান ঢুকে যান শয়তানের মাঝখান দিয়ে ঢুকে মুসলমানই আর বাঙালি তো আলাদা করে দিচ্ছেন আপনি কেন হবে আপনি এক রায় থেকেই তো আপনি বাঙালি থাকতে পারেন এক রায় তো আপনি মুসলমান থাকতে পারেন কোনো সমস্যার অবথায় এই বাঙালি হওয়ার জন্যে আপনার ইমানকে কেন নিঃস্ব দিবেন কেন দিলেন কবরে গেলে তো আপনি কি জিজ্ঞেস করবে না তুমি কি মুসলমান ছিল না আমার আমার দিন ওটা দিন কি ছিল ওই সময় তোমার পরিচয়টা ঠিকঠাক করে দেওয়া যায় এই জন্যে জীবনের শেষ পর্যন্ত কালিমা বিশ্বককে আক্রয় ধরে থাকতে হবে মহাতার আমি আপনাদেরকে একটু সচেতন করার জন্য কথাগুলো বলতেছি আপনার গন্ত্রের মধ্যে বিদ্বেষ ঢোকানোর না কারোর সাথে ঘগরা কাটাকাটি মারামারি এই আকর্ষণের মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য না আপনি আপনার দিনের মধ্যে ঢোকা আমি করতেছি আসলে আমি করতেছি আপনি এই বৈশাখ উপলক্ষে কি কি কাজগুলো একটা নিঃসন্দ কী কী কাজগুলো করা হয় আমাদের সমাজে আসলে শুরু হয়েছিল পর থেকে আমি দিকে নিয়ে গেলাম করে আগে থেকে একটু আসতে ওই যে পনেরোশো থেকে বাসা আকবরের সময় ইতিহাসটা আপনারা জানেন বাংলা সন কত দিনে শুরু এটা মোটামুটি সবাই যান কিন্তু একটু শুক্র বিষয়ের ইতিহাসটা একটু কেমন যেন বাচ্চা আকবর যাকে দিয়ে পড়াইছিলেন এই ফতুল্লাহ সিরাজি সাহেব তিনি তো বছরকে হিসাব করেই তো বাংলা সব শুরু করছেন বছর কারণ তখন মুসলমান আরবি সন হিসাবেই এই বর্ষ বর্ণনা করত একটু তারা জিনিসটা ভালো করতেন আপনাদেরকে যদি পা তুমি সমস্ত হিসাব কিসাব এখন ক্রোজ করো টাকা দেওয়া আপনি বলবেন ভাই এখন তো না তুমি ভাই জানা তোমাকে সব পোস্ত নতুন করে ব্যবসা শুরু করো রমজান রমজান ছাড়া তো এগুলো দেওয়া মুশকিল হয় এই জন্য জ্যোতির্বিজ্ঞানী বাঙালি ফতুল্লা সিরাজি সাহেবকে বলেছিলেন পণ্ডিত আপনি একটা সন নতুন করে নির্ধারণ করেন যেন ওই কৃষকদের খালদা সুবিধা হয় তখন তিনি মাসকে হিসাব করেছেন ওরা যেহেতু আরবি তাইলে তুমি মুসলমানদের মতো এইটা উদযাপন করবা আবার এই উদযাপনের মধ্যে হিন্দু সংস্কৃতি ঢুকলো করছে না কোথেকে ঢুকলো আসলে এটা আস্তে আস্তে আস্তে আস্তে উনিশশো সতেরো আপনারা জানেন যখন বিশ্বযুদ্ধ সর হয় তখন ব্রিটিশদের জন্যে এ এই অঞ্চলের হিন্দুরা ওই ঘরের ভিতরে পূজা শুরু করেছে প্রার্থনা করা শুরু করেছে ইংরেজদের বিজয়ের জন্য। কারণ আমরা জেনেছি ইতিহাস এটা এটা ইতিহাস এটা কাল কষ্ট লাগলেও বলতে যে যুগ যুগে তারা ইংরেজরা যখন থেকে এসছে শেষ পর্যন্ত তারা করে গেছে উপলব্ধ করে রক্ত পেছে মুসলমানের রক্ত পেছে নির্যাতিত হয়েছে মুসলমান নির্যাতিত হয়েছেন নির্যাতিত হয়েছে। মাহমুদ হাসান নির্যাতিত হয়েছেন রক্ত রক্ত করেছে নবাবুল্লাহ প্রার্থনা করেছে হিন্দুরা এই দিনটা হচ্ছে এই পয়লা বৈশাখকে তারা বেছে নিয়েছিল ভিতরে ভেতরে একটা পূজার যে ওই জন্য প্রার্থনা বিজয়ের জন্য মুসলমান কিভাবে ঢুকে এইভাবেই চলে আসছে যাই হোক চলতে চলতে একসঙ্গে দেখা গেছে আমাদের আগে যারা তারা কি বাঙালি ছিল না আপনি এই আশীর দশকের আগে যারা ছিলেন তারা কি বাঙালি ছিলেন না আমরা না হয় একবারের প্রজন্ম কিন্তু আপনারা যারা বৃদ্ধ মানুষ তারা আগে কি ছিলেন বাঙালি ছিলেন না অন্য অন্য অন্য কিছু ছিলেন तो ए नांगाली हो मुसलमान एक नगोर इतिहास ना এগুলো বাঙালির চেতনার সাথে খায় না এগুলো হিন্দুদের স্পেশাল কিছু আঙাল যেগুলো আমরা খেয়াল করি না আমাদের আমাদেরকে এই চেতনার মানে বাঙালি বাঙালি মানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদ্ধতিতে পাচ্ছি না কেন আপনি হয়তো আমার বিরুদ্ধে কথা বলতে পারেন কিন্তু আমি একটু আপনাকে সচেতন করার জন্য কথাগুলো বলি কথাগুলো সাহেবদের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় কেউ জেনে গিয়ে থাকতে পারে অথবা জেনে থাকতে পারে জানার জন্য যাওয়া জরুরি না আমিও জানি सूर्य उठे शुरू हो सूर्य उठे सूर्य उठार अपेक्षा সূর্য উঠার অপেক্ষা তো সূর্য উঠে আর তোমাকে অক্ষরে বসায় রাখছে সূর্য উঠবে তুমি চেতনার নামে গান শুরু করবা ওই সবকে বরণ করবা সূর্য সাথে তুমি জাননা তোমার না তোমার নদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা বলেছেন এই আমার উন্মত সূর্য ওঠার সময় নামাজ বৈধ সূর্য ডুবার সময় নামাজ বৈধ কারণ তখন যদি তুমি নামাজ পড়ো যারা সূর্যের পূজারী তাদের সাথে তোমার আমল মিক্স হয়ে যাবে না তুমি তোমার স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে থাকতে হবে ওই সময় কোনো আপাদত করা যাবে না আশ্চর্যের কথা সেই নদী মোহাম্মদ রসুল্লাহ অমৃত আমি শয়তান তোমাদেরকে কিভাবে বিষয় আসেছি তুমি ট্যাপাই মুসলমান তারপর শুরু হবে রবীন্দ্রসঙ্গীত দিয়া বর্ষ বানানো রবীন্দ্রনাথের সাথে বাংলাদেশিদের সাথে সাথে নেওয়ার সম্পর্ক আপনি ইতিহাস তার ঢাকা ইউনিভার্সিটির প্রতিষ্ঠার ইতিহাসকার রবীন্দ্রনাথের ভূমিকা কী ছিল আজকে যারা রবীন্দ্র চেতনায় লালন করে বিশ্বাস করে নিজেকে বাঙালি দাবি করার আমি বলি আত্মমর্যাদা নেই তাহলে যারা নিজেদেরকে ওই রবীন্দ্রনাথ মহাপুর ভালোবাসে আদর্শ মানে আমি মনে করি আত্মমর্যাদায় সমস্যা আছে আপনার এই শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে যার বিরোধিতা ছিল আপনি কী করে আপনাকে ভালোবাসেন একজন সাধারণ বাঙালি হিসাবে আপনি কি করে মহাপার কথা জানেন এই গানটার মধ্যে একটা পরি কিভাবে এই পলিটা বৃষ্টি আপনি জানেন আছে আপনি চিন্তা করছেন রবীন্দ্রনাথের গানের অজিৎ বেশ আমরা জানি যারা রবীন্দ্র করে আমরা তার গানের অজিব্ব বিশ্বাস দুইটা জিনিস প্রেম আর প্রার্থনা সারা যারা গবেষণ করা যায় তার গানের মধ্যে প্রেমের কথা পাওয়া যাবে অথবা প্রার্থনার কথা প্রার্থনা হয় সকালবেলাতে রবীন্দ্রনাথের প্রার্থনা কি বিশ্বাস করো রবীন্দ্রনাথ তো ওই আল্লাহর কাছে প্রার্থনা করা নাই তার প্রার্থনা শরীরের কাছে ওই মুশ্রিকের প্রার্থনার বক্তব্য কোনো দিয়া তুমি তোমার বৈষকে পরে বক্তব্য কেন তুমি তুমি মুসলমান ব্যর্থক তুমি তোর হজরের নামাজ আইসা স্বেচ্ছা দিয়া আল্লাহ এরপরে দে আরো ভেঙে দেব যে রবীন্দ্রনাথের প্রার্থনা যে আল্লাহর কাছে ছিল না এর প্রমাণ কি হুজুর খালি ভুগল পক্ষ প্রতি আমি রবীন্দ্রনাথের হওয়ার নাই আমার কেবল আল্লাহর জন্য আল্লাহকে যে মেনেছে আমি তাকে মহাপি আল্লাহকে যে মেনে মানলেই আমি তাকে ঘৃণা করি হত্য ফিরলাম ভালোবাসাও আল্লাহর জন্যে শত্রুতাও আল্লাহর জন্মে ব্যক্তিগত কোন শত্রুতা কার সাথে আমাদের হইতে পারে না একটু চিন্তা করি মুসলমান অগ্নিশ্বারের সুচি হয়ে ধরা আগুন দিয়ে দোষণ করা আগিদা পোষণ করে মুসলমান আশ্চর্যের কথা আগুন পবিত্র করার ক্ষমতা রাখে কথা বলে আমি ওই বিয়ের সময় যারা আগুনকে সাক্ষী বানায় মৃত্যুর পর যাদের পবিত্র করা হয় সেই কথাবার্তা তুমি বৈশাখকে বরণ করতে চাখ বরণ করা আমার আপত্তি নাই তুমি বাঙালির সাজো আমার তো কোনো আপত্তি নাই পরে মুসলমান তুমি স্মৃতি বক্তব্য এখানে আমার আপত্তি এখানে আমার কষ্ট তুমি কেন বিশ্লেষণ কেন বিশ্লেষণ মুসলমান আর আসে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা হয় অনেক লম্বাভক্ত পার্সেন্ট সময় কম আপনাদের বড় বড় কথাগুলো একটু শোনায় আমি মঙ্গল শোভাযাত্রা একটা শোভাযাত্রা হয় দেখেছেন কিনা লক্ষ লক্ষ মানুষ সেখানে অংশগ্রহণ করে এলাকা হিন্দু এদেশের নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট নানা রকমের কথা শুনি কিন্তু আমার আঁকিদা অনেক কম কারণ আমরা বিভিন্ন আমার আপনার সন্তান আমার অপ্তর সন্তান গত কয়েক বছর আগে ঘটনা আমি আপনাদেরকে শুনে চাই নামাজ একসাথে বই না আমি কিছু আমার করে একটু দেরিতে বের আমার সাথে ফটোর নামাজ পড়া হত্যা আমি বাথরুমে আল্লাহর বলাম আমি রাস্তাঘাটেও আল্লাহ গোলাম কবর পর্যন্ত আমি আল্লাহর গোলাম তুমি মুসলমান হিস তুমি এটাকে কিছুই মনে করতেছো না তুমি মনে করি মসজিদে না আমার এভাবে আমি আল্লাহ সব জায়গায় এই মুসলমানের মূর্তি বানাবে ময়ূরের মূর্তি বানাবে পেঁচার মূর্তি বানাবে বিভিন্ন জীব জন্তুর মূর্তি বানাবে এগুলোর শোভাযাত্রার মধ্যে রায় তারা মিশিয়ে এই মুসলমান এগুলোর সাথে পেচার সাথে বাঙালির কি সম্পর্ক আমি প্রস্তুতি বিবেচার সাথে হায় হায় মুসলমান পেচার সাথে বাঙালির সম্পর্ক বুঝতে হবে হিন্দুদের একই বিশ্বাস সম্পর্কে আমাকে জানত হিন্দুদের একই রে তার নাম বিশুদ তারপর বিবির নাম হচ্ছে লক্ষ্মী দেবী জানি হিন্দুদের বিশ্বাস হচ্ছে সমস্ত মঙ্গলের মালিক হচ্ছে আমিও আমি এটা বিশ্বাস করি আমাকে যদি শৈতান লক্ষ্মী পূজা করা আমি করতাম করতাম না পক্ষ না অসম্ভব আমার জীবন চলে যাবে আমি তো এক আল্লাহর করে বিচার না কারো পূজা কারো এবারও করতে পারি আমি তো করেছি হা ইয়া হা কিন্তু সরকার বলে তুমি লক্ষ্মী দেবীর পূজা করবে না এত কষ্ট করে আমি একটা দেবী হিট করলাম তোমার জন্য হিন্দুদের বিশ্বাস হচ্ছে সমস্ত মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী আমি মুসলমান আমার বিশ্বাস হচ্ছে সমস্ত মঙ্গল অমঙ্গলের এটা একটা কথা আপনি আয়াত একশো আটাশি নম্বর আয়াত سے آیا ہے نو نمبر پارہ 14 نمبر حافظ کے قران شریف کے 14 نمبر مشکا پر پہلی لائنیں اور اپ نے کریم تار نبی کے ಉದ್ದش پر بولتے ہیں اللہ ہم نے کوئی نفس نفع ولا بر الا ما شاء الله اللہ اکبر اللہ کے কোন উপকার করবে সেটাই হবে অথচ তাদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছে তাদের মঙ্গলের মালিক না সব কল্পনা তার পাশটা নিয়ে তারা ধার্য করে নি লক্ষ্মী দেবী এই লক্ষ্মীদেবীর পাঁচটা নিয়ে পদ্মা পদ্মালয়া ইন্দিরা শুভা কমলা এই পাঁচ মেয়ে হচ্ছে লক্ষ্মী দেবীর মেয়ে সব কল্পনা তারপর বলে এই লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা পেঁচা তাইপর মুসলমান কোন জায়গায় নিয়ে আমাদের ঠেকাইছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা লক্ষ্মীদেবীর পেঁচার উপর চলে দেশে দেশে ঘুরে বেড়া আর মানুষকে মঙ্গল বৃথরের জন্য এই মুসলমান আবার এটাও বিশ্বাস করে পেঁচা হচ্ছে স্বামী অমঙ্গল কুলক প্যাঁচা হচ্ছে হিন্দুদের বিশ্বাস কুলক্ষণে আমাদের বিশ্বাস হচ্ছে আমার যাত্রা এই সমস্ত বিশ্বাস করে না কারণ সবকিছুর ফয়সা হয় মা জিপের কখন আত্মা এটা আমার বিশ্বাস এখন প্রশ্ন হচ্ছে ওই মঙ্গল শোভাযাত্রার মধ্যে ট্যাচা কেন নেই কারণ দিতে পারে যেহেতু আপনার গাড়ি হাজির ম্যাডাম লক্ষ্মী দেবেন আপনার বাহিন হাজির আপনি আইশো বর্ষের হাজার নিয়ে একটু মিছিল করুন কারণ যে মিছিল আপনি থাকবেন আপনি তো মঙ্গলের করেন ওই মঙ্গল শোভাযাত্রা মুসলমান আমি আপনাদেরকে খারাপ উৎসাহ এমন কিছু বলতেছি না যে আপনি মারামারি বলেন ডিমান ঠিক করে না আপনারা আমার সন্তানই কিন্তু যাচ্ছে সেখানে অন্য না আপনার আমার সন্তান যারা আল্লাহকে করি তারা তাদের সন্তানকে এই সমস্ত শিল্পী আকে দা ধ্বংস করার মতো যে সমস্ত আছে ও ভাই আজকে মসজিদ থেকে তহিদে বিশ্বাসী মানুষগুলা ওয়ান্কা ফেরা জানে যে শিল্পের কোন প্রাণী মুসলমান অংশগ্রহণ করতে পারেন আমার সাথে আপনি ওয়াদা করছেন না করছেন আমি জানি না আপনি কিন্তু আল্লাহর সাথে আমার সাথে খেলাফ করার দরকার নাই আল্লাহর সাথে আল্লাহর হস্তে খেলাফ করেন না এখন মঙ্গল ওই মঙ্গল শোভাযাত্রা অংশ কি এখানে মঙ্গল বিতরণ হচ্ছে কি আকিদা নহালি আকিদাটা কি এমন যে লক্ষ্মী গাবীর সঙ্গে রাখলে তিনি আজকে সন্তুষ্ট থাকলে আমার আগামী বছরটা ভালো যাবে হ্যাঁ এটার একটা কারণ আছে 31st आनंद उद्यापन पत्कलिक मुस्कृतिका रोमान पत्कुल्रीस्टर्म प्रतिष्ठित हार आगे से मुश्रिका एक देवत पूजा करत देवत नाम छो जान देवता देवत नामा हमुर मासवारूजारिता जामू देवत छवि जानू देवता जरा पूजा करत सामने दिखा एकमत पिछड़े दिखा ओ पत्थल मुश्रिका एकत्रिशर रारोटार आठ पर्त जानू देवतारिशुल्ञता प्रकाश करत কারণ তাদের বিশ্বাস ছিল সমস্ত মঙ্গলের মালিক হচ্ছে জামু দেবতা মানুষদের কাছে একত্রিশে ডিসেম্বর রাত্রে বারোটা রাত পর্যন্ত ওই জামুস দেবতার কিছু মুখের কাছা প্রার্থনা করতো যে আমরা এই গত বছর ভালো ছিলাম এই দেবতা আপনার কল্যাণে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতো নওয়াজুলিল্লাহ যেই না বারোটা বাঁচত সামনের মুখের কাছে চলে যাওয়া লাভলাভি করত নাচানাচি করত প্রার্থনা করত জান দেবতার দিকে তাকাইয়া কেন যে আমার আগামী বছরটাও ওই জন্য ভালো যাক সে আপনার কর্ম নেই এ মুসলমান ওই মস্মিকদের থেকে আমরা শিখছি যে এমন এক দেবতা আছে এমন এক দেবী আছে যাকে সন্তুষ্ট রাখতে পারলে আমার আগামী বছরটা মঙ্গলজনক যাবে ও মুসলমান হিন্দুরা বিশ্বাস করে এই আগামী বছরের মঙ্গলের বাড়ি হচ্ছে লক্ষ্মী দেবী এই জন্যে মঙ্গল শোভাযাত্রা লক্ষ্মী দেবীর বাহন লক্ষ্মী দেবীর পূজা করার জন্যে তুমি করো নাই লক্ষ্মী দেবীর পূজা যারা করে তাদের আকিদা আর তুমি ভাবা তোমার আকিদার মধ্যে কোনো পার্থক্য নাই তুমি শুনে রাখো আমার ঘোষণা লক্ষ্মী দেবীর পূজা যারা করে তা যেমন তুই যেমন তোর ষড়যন্ত্র এই অন্ত তো আমার এই মহল্লাকে আল্লাহ তালা শিলিফ মুক্ত মহল্লা মানায় চেতনাহ মানায় এবং এই মসজিদে আসেন করেন তাদের মাধ্যমে তাদের এলাকাগুলোতেও এই দাওয়া ছড়াই দেন আমরা যাই করি শিব কর্ম ইনশা আল্লাহ তো নিজের বিশ্বাস নিয়ে কবলে চাইতে চাই ইনশা